इसलम अवदान समाजे शांति प्रतिष्ठाएस बुधवार रे आठ टेब सम्प्रचार सकाल सारे पीस टी মানবতা সমাধান কথা শোনাতে চাইব আমাদের আলোচক বৃন্দের মাধ্যমে যারা তিনজন ছিলেন এখানে তারা বিপদগ্রস্ত মহাবিপদের ভিতরে পড়ে তারা কিভাবে মুক্তি পেলেন আসুন আসুন আমরা আগেই শেখ আব্দুল ইউসুফের কাছে যাই উনি কি বলেন এই তিনজন ব্যক্তি সম্পর্কে আল্লাহুল্লাহ আমরা जे विषयटी एख आलोचना पेश करा हे हादिसर कहनी हादिस सम्मानित दर्शक मंडलियों श्रोत मंडल सामने पेश करते चाची ता हे विपदग्रस्त मानुषर कहनी आसले मानुष विपदे पड़ने मानूष की करणीय क्यों बेपारे ए हादी हम जथेष शिक्षार आई विषयटी हमारे पेश करब इनशाला এটি একটি বাণী ইসরায়েলের কাহিনী অনেক অনেক দিন আগের কাহিনী যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের সামনে পেশ করেছেন আবদুল আবনে ওমার রাজিয়ালাহাল বলেন সালাসত নাফারিন কান এতমাশাও না যে রাসুল সাল্লাহ আলি বলেন যে তিনজন ব্যক্তির একটা দল রাস্তায় চলছিল অনেক অনেক দিন আগের কথা তিনজন ব্যক্তির একটা দল রাস্তায় তারা পায়ে হেঁটে যাচ্ছিল যেতে যেতে বৃষ্টি চলে আসলো ফাঁকা জমল মাথারও তাদের বৃষ্টি ধরলো বৃষ্টি যখন আসলো তখন তারা আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে যে বৃষ্টি থেকে বাঁচার উদ্দেশ্যে আমরা এখন কোথায় আশ্রয় নিতে পারি এখন তো আল্লাহ রহমত আর সেই সময় এখন মানুষের চলাচল উন্নত মানের অনেক আশ্রয় কেন্দ্র তৈরি হয়ে গেছে যাত্রী ছাউনিও আছে তখন মানুষ তো চলাচল করত। যাতে কোনো যাত্রী ছবি ছিল না আশ্রয় কেন্দ্র ছিল না পাহাড়ের বিভিন্ন বৃষ্টি থেকে বাঁচার জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য এবং রৌদ্র থেকে বাঁচার জন্য আগে থেকেই আরবে মানুষের নীতি যেটা দেখা গেছে রাসুল সাল্লি সাল্লাম যখন চলে গেলেন রাতে তখন দিনে তারা রদ্র থেকে আশ্রয় নেওয়ার জন্য যে পাথর তাদের সরিয়ে দেওয়ার মতো কোনো শক্তি ছিল না তাদের কাছে এই শক্তি ছিল না যে এত বিশাল পাথর তারা গর্তের মুখ থেকে সরিয়ে দিবে এরকম তাদের কোনো পথ ছিল না এখন তারা দেখলো যে এখন আমাদের বাঁচার পথ কি এই পাথর তো সরিয়ে ফেলার মতো ঝড় বৃষ্টি চিন্তা পারে। আসলে মানুষ বিপদগ্রস্ত হলেই তার বিপদ বুঝতে পারে জি তারা যে কি বিপদে পড়েছিলেন তা আসলে বিপদগ্রস্ত ছাড়া মানুষকে বোঝানো যাবে না এখন তারা আপোষে বলা বলি করতে লাগলো যে আমাদের তো এটা শক্তি সাধ্যের বাইরে আমরা তো এখান থেকে বের হতে পারবো না তাহলে আমাদের করণীয় কি তারা পরস্পরে বলা বলি করতে করতে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে তাহলে এক কাজ করা যায় আমরা নিজের নিজের কর্মকে আল্লাহ সামনে পেশ করি প্রার্থনা কর্ম জি ওখানে বলা হলো যে অঞ্জুর আমালান আমেল তোমহ সালে হাত ল এবং তারা সিদ্ধান্ত নিল যে এই আমল পেশ করে আল্লাহর কাছে পেশ আলহামদুলিল্লাহ তারা তিনজন যখন দেখলেন তারা যে গর্তের ভিতরে বাইরের সাথে যোগাযোগ সম্পূর্ণ ছিন্ন কোনো যোগাযোগ নেই বর্তমান তো অত্যাধুনিক ব্যবস্থাপনা ব্যবস্থা রয়েছে বাইরে দেখা না গেলেও ভিতর থেকে মোবাইল দিয়ে বাইরে মানুষকে ডেকে নিতে পারি কিন্তু সেই সময় তাদের কাছে মোবাইলও ছিল না অন্য কোনো মাধ্যমও ছিল না তাদের একটাই বল ছিল শক্তি ছিল যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ প্রকৃতপক্ষে এটাই হলো সবচেয়ে বড় শক্তি আল্লাহ যদি না বাঁচান তাহলে মোবাইল দিয়েও বাঁচার সুযোগ হবে না সুযোগ হবে না আল্লাহ যদি না রক্ষা করেন আয়াত যদি না রাখেন তাহলে যতই ব্যবস্থা নেই যতই পন্থা অবলম্বন করি বাঁচার সুযোগ না তো তারা তিনজন পরামর্শ করলেন যে আমাদের জীবনে এমন কাজগুলি এখানে উল্লেখ করব আর সেই কাজের অশিলায় আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন প্রথমে একজন বললেন যে আমার বউ বাচ্চা ছিল এবং আমার বৃদ্ধ পিতামাতাও ছিলেন তা আমার একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য কাজটি হলো এই আল্লাহর নির্দেশে পিতামাতার সাথে আমি সব সদ ব্যবহারই করতাম সদ আমার সাধারণ নিয়ম ছিল আমি ছাগল ভেড়া চড়াতাম সারাদিন চরানোর পর রাত্রে ফিরে এসে দুধ দহন করে আগে বাবা মাকে খাওয়াতাম তারপর বউ বাচ্চা তাদেরকে খাওয়াতাম বাবা মার প্রতি আমার এই শ্রদ্ধা ছিল তো একদিন ছাগল এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে চলতে বহু দূর চলে যায় দেখলাম বাবা মা তারা দুজনেই ঘুমিয়ে গেছে দুধ দহন করে পিয়াল নিয়েছে দেখছি যে বাবা মা ঘুমিয়ে গেছে অথচ পায়ের কাছে ছোট বাচ্চারা তারা কান্নাকাটি করছে খুদার জালায়। সে ব্যক্তি মনে করলেন যে প্রতিদিন আমি আমার বাবা মাকে আগে খাওয়াই তারপর অন্যকে দিয়ে আজকে আমি বাবা মাকে বাদ দিয়ে আমার বাচ্চা বা তাকে দিতে পারি না বাবা মার জন্য দুধের বাটি নিয়ে পাত্র নিয়ে মাথার কাছে তিনি দাঁড়িয়ে থাকলেন দীর্ঘ পর্যন্ত বাবা মাকে আগে খাওয়াবেন তাই করলেন বেচারা জাগানোটাও তিনি ভালো মনে করলেন না সেভাবেই থাকলেন বেচারা বললেন যে হে আল্লাহ বাবা মাকে এই শ্রদ্ধা করেছি বাবা মাকে তাদের জন্য এই অবদান রেখেছি এটা শুধু আপনাকে খুশি করার জন্য অতএব আমার এই ভালো আমলটি জি অতএব আমার এই ভালো আমলটিকে কবুল করে নিয়ে এই বিপদ থেকে আমাদের মুক্তির পথ খুলে দিন আল্লা সুবাহ তার এই সৎ আমলের ও ছিলাই দোয়াটিকে কবুল করলেন কবুল করেই সেই পাহাড়ের মুক্ত কিছুটা দেখার মতো বাইরে আকাশ দেখা যাচ্ছে এমন পাথরকে একটু দ্বিতীয় জনের আমল তিনজনের দ্বিতীয় জন বলল যে আল্লাহ আমার একজন চাচাদো বোন ছিল আমি তাকে ভালোবাসতাম আসাদ মহিবুর রাজুল নেশা মানুষ যেভাবে নারীকে ভালোবাসে তার চেয়ে অনেক অনেক বেশি আমার ভালোবাসা ছিল তার উপরে তো ভালোবাসার ভিত্তিতে সাহা আমি তার সাথে অন্যায় করতে চাইলাম। যেটা নারীকে ভালোবাসার সাধারণত শেষ ফল তো আমি তাকে খুব ভালোবাসতাম পুরুষ যেভাবে ভালোবাসে নারীকে তারপর আমি তার সাথে অন্যায় করতে চাইলাম কিন্তু সে আমার এই দাবিকে অস্বীকার করল। সে নাকচ করে বললো তুমি যদি এখানে আমার কাছে একশত স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার এইটা হ্যাঁ আমি তার সামনে পেশ করলাম বাইনারি হাসে টাকা আমি তার দুই পায়ের মাঝে বসলাম ঘটনা প্রবাহের এসেই আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে বিরতির পরে আবার আপনাদের সামনে এই বিষয় গুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ আসসালাম সেই তো একজন আদর্শ মুসলিম তার সত্তাকে জন্য ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল প্রাক মুিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভ্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন সোনা পরবর্তী অনুষ্ঠান বাংলায় রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক অনেক ধন্যবাদ বিরতিকালীন সময়ে আমাদের সাথে থাকার জন্য আমরা যে আলোচনা আপনাদের সামনে পেশ করছিলাম সেই ধারাবাহিকতাই আবারও অবতীর্ণ হচ্ছি হাদিসের কাহিনী এর আলোকে আমরা উপস্থাপন করছিলাম আপনাদের সামনে আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর মাধ্যমে জীবন ইসরায়েলের সেই তিনজন বিপদগ্রস্ত ব্যক্তির কাহিনী যে স্যাক যে পর্যন্ত বলে তারপর সেই দ্বিতীয় জন পয়সাতে সংগ্রহ করে সে মহিলার কাছে নিয়ে উপস্থিত যেহেতু কথা ওইভাবে হয়ে আছে সে বলছে যে আমি তার দুই পায়ের মাঝে বসলাম এ অশ্লীল কাজ করার জন্য যখন আমি বসলাম তখন আমাকে বলছে যে আল্লাহর বান্দা তুমি আমি আর আমি যে সতী নারী তুমি আমাকে অসতী প্রমাণ করোনা তুমি আমার সাথে যদি এই কাজে লিপ্ত হও তাহলে যেমন বললো আমি ওখান থেকে উঠে গেছি আমি তার এই কাজ থেকে আমি উঠে গেছি ফাইন কন্ত আলাম তুমি যদি মনে করো যে আন্নি ফালতো দালেকা ইবতে গেলে আমি এই কাজটা করেছি একমাত্র আলোচনা করার জন্য ধন্যবাদ আমরা মাদানির কাছে যাব তৃতীয় ব্যক্তির পরিণতিটা কি হলো তিনি বললেন আমি একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলাম তো কর্মচারী নিয়োগ দিলে বেচারা সারাদিন কাজ করে দিনের শেষে কোন কারণেই যেভাবেই হোক না কেন তার পারিশ্রমিক না নিয়ে চলে যান চলে যায় আমি তার হক এই মনে করে তার এই অধিকার তার সেই পারিশ্রমিক দিয়ে আমি ছাগল ঘেরা বা ইত্যাদি পশু ক্রয় করে আমি রাখলাম রেখে সেটাকে আমি আমার নিজ দায়িত্বে পালন করলাম থাকলাম আপনার কাছে আমি শ্রম দিয়েছি দিন মজুর দিয়েছি আমার পারিশ্রমিক আল্লাহকে ভয় করে আপনি আমার পারিশ্রমিক দিয়ে দিন সেই ব্যক্তি বললেন যে আপনার পারিশ্রমিক আমি কখনো নষ্ট করতে পারি না যেগুলি ছাগল ভেড়া দেখতে বললেন যে আপনি আমার সাথে আপনি আমার সাথে ঠাট্টা বিদ্যুৎ করতেছেন আমি একদিন পরিশ্রম করেছি আপনার কাছে কাজ করেছি এর পারিশ্রমিক তো এত কিছু হতে পারে না আল্লাহ সে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহ আমি ইচ্ছা করলে তাকে না দিতেও পারতাম অথবা তাকে যতটুকু আমার এই একান্তে একনিষ্ঠ এই কাজটি কবুল করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন বিপদ থেকে উদ্ধার করুন আল্লাহ সুহানার সাথে সাথে তার দোয়া কবুল করে যেটুকু বাকি ছিল সেটুকু আলহামদুলিল্লাহ এই হাদিসের তো অনেক শিক্ষণীয় আছে যেগুলো আমাদের জন্য পালনীয় একান্ত জরুরি তার আমরা যে অংশটুকু শেষের অংশ আগে পেশ করতে চাচ্ছি সেটুকু হচ্ছে আল্লা ভীতি আল্লাহ জি তার মানে ওখানে একটা বাক্য আছে যে আমি এই কাজটা করেছি রাজা তোমার রহমতের আশায় আর তোমার শাস্তির ভয়ে যে আল্লাভি আমি একেবারে তোমার ভয়েই এই কাজটা করেছি অন্য কোন কারণ ছিল না অন্য কোনো আমার কারণ ছিল না আর তোমার রহমতের আশাই করেছি একেবারে এক নিষ্ঠ হয়ে এক মুখী হয়ে এইভাবে পেশ করে যে এই ছাড়া আমার কোন বাঁচার পথই নেই বলে দিচ্ছেন একটি প্রমাণ যে আল্লাহর উপরে ভরসা করে যখন তারা এটা বললো তখন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করলেন আরো যেটা জরুরি প্রমাণ হয় সেটা হচ্ছে ওয়াসিলা আজকে একটা বেদাতি সেরে কি পথ বের হয়েছে সেটা হচ্ছে অশিলা এসব গুলো নেহায়ের পরে তার কিছু চাননি জি প্রমাণিত হয় যে মানুষ বিপদগ্রস্ত হলে তার একটা আল্লাহ করে সে বিপদ থেকে বাঁচার বিষয়টি আপনি একটু বলুন বললেন তোমরা আল্লাহ কে ভয় করো এবং আল্লাহ নেই নিজের আল্লাহ সুহান আল্লাহর আবাদত করা এটাই হচ্ছে মাধ্যম অর্থাৎ আল্লাহর আবাদত করে সেই মাধ্যম অবলম্বন করে আল্লাহর কাছে চাওয়া আর আমি যদি কিছু না করতে পারি পীর সাহেবের কাছে যদি লাখ লাখ কোটি কোটি টাকাও দিয়ে আসি ওই বীর সাহেবের ওসিলা চাই সেটি কোনোদিন মুক্তির কোন হতে পারে না বরং এটাই হয়ে যেতে পারে একটা আমার প্রয়োজনে কাছে যেটা বলতে চাইব যে আজানের পরে মোহাম্মদ ব্যাপারে আমরা বলে থাকি নবী করতে গিয়ে আতে আমরা ওখানে আরো গুরুত্বপূর্ণ কথা আছে তো এই কথাটি যখন আপনি বললেন এখানে অশীলা মানে মর্যাদা যে তোমরা আমার জন্য অশিলা মানে ওই সম্মানজনক মর্যাদাটা আল্লাহর কাছে চাও তিনি বিশ্বাসী তিনি বলেছেন যে আমি আশাবাদী সেই জায়গাটা পাবো পাবো সেই সম্মান মর্যাদা তো শুক্রিয়া জাজাকাল্লা খের ওটা আল্লাহর বলে সেই হাদিস থেকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া যাচ্ছে আমি ওটা বলতে যাচ্ছি যে এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে পিতা মাতার সেবা যে দৃষ্টি রেখে দেখতে পারে যে একটা মানুষের পায়ের নিচে ছোট ছোট বাচ্চার চিৎকার করবে আর সকাল পর্যন্ত কাঁদতে থাকবে এর পরেও সে বাচ্চার মুখে খাদ্য না দিয়ে পিতামাতাকে আগে দিবে এই জন্য অপেক্ষা করবেদে উঠে তাহলে আমরা লাভ দিয়ে সেখানে যাই এবং বলি আব্বু কি হলো আম্মু কি হলো কিন্তু আমরা পিতামাতাকে তো এই মূল্যায়ন করতে পারি না আসলে কি বলি মানুষ যদি পিতামাতার সেবা মৌলিক ভাবে কেউ দেখতে চাই যেই কাজটি ইসলামের শরীয় সম্মত কাজটি শুধু আল্লাহ সুহানাকে খুশি করার উদ্দেশ্যেই করব তাহলে এর প্রতিদান দুনিয়াতেও পাওয়া যাবে এবং আখেরাতেও পাওয়া যাবে জড়িয়ে গেছে বা জড়িয়ে যাচ্ছে বিশেষ করে পৃথিবীর যুবক যুবতী বিশেষ করে মুসলিম নারী পুরুষ যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আমরা তাদেরকে এই গুরুত্বপূর্ণ বিবরণটি পেশ করে বলতে চাচ্ছি যে আপনারাও যদি আজ থেকে আল্লাহ করতে পারেন আল্লাহ আপনারা আপনাদের অন্যায় বন্ধ করুন আল্লাহর ভরসা করুন যে আসুন সব ধরনের পাপ থেকে আমরা একমাত্র আল্লাহ আসি। যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব পাপ কঙ্কিলতা থেকে আমরা তাহলে এই তিনজন ব্যক্তি যেমন পুষ্ট হলেন আমরা সেই প্রত্যাশায় আমাদের কর্মজীবনকে আমরা আল্লাহ বিরুতা দিয়ে সুশজ্জিত করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুসলিম আসসালামুকম্বর ববরকত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 আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন চ্যানেল পৃথিবীর বড়ো বড়। আলেমগন এর নিকট থেকে ফত এসেছে যা বলে যে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি বাহান্ন এল ওয়াই ডি তিন टकोड तीन शून्य शून्य शून्य आठ कोड आई बीओ बीजि बता पाठिए इमेल कर रेट पीस